के लिए द्वारा एको महिने तांग आते तादेव के हजरत के الحمد لله الحمد لله الذي لا تراه العنون ولا تخالده الذنون ولا يتبه الوافدون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر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 يا أيها الذين آمنوا اتقوا الله والتمذر نفس ما قدمت لغد واستقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقذون وتحاسبون بما تعملون সম্মানিত সদরে জলসা উপস্থিতা একরাম দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ করতেছে পর্দার অন্তরালে মা ও প্রেমেরা কোরআনে এবং হাদিফ থেকে যতটুকু তেল করলাম আশা একই ভিত্তি করে কিছু কথা রাখবো সাথে সাথে দোয়ার দরখাস্ত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 এই জন্য মানব সন্তানের রীতি আর নীতি হল বাচ্চাদেরকে দেখবেন জন্ম হওয়ার পরে ডাইনে কম দেখে বেশি দেখে ঠিক না আপনাদের এখানে মনে হয় উল্টা হবে ঠিক না। হলো নাবার অভ্যাস তার অভ্যাস বাবা আদম আলা ইসলামের অভ্যাস উনি উপরে দেখতেন আর সেই মাত্র উনি দেখলেন যে আরো সে লেখা আছে আনাল্লাহ। আমি ছাড়ার কোনো আল্লাহ নাই লা ইলাহা ইল্লা الله আমি আল্লাহ আমি ব্যতীত محمد ইলাহ নাই মুহাম্মাদুর আব্দি ওয়া রাসূলি মুহাম্মদ আমার বান্দা এবং আমার রাসূল মান যে আমার উপরে ইমান আনবে আর আমার নবীদেরকে মানবে আদালতু আমি আমার তাকে জান্নাতে প্রবেশ করাবো যেটা আমাদের জীবনের উদ্দেশ্য ঠিক না উদ্দেশ্যের ভিতরে একটা হলো জান্নাত পায়া যাওয়া ঠিক না আরেকটা উদ্দেশ্য হল যিনি আমাদেরকে অস্তিত্বে আনছেন উনি আমাদের উপরে রাজি হয়ে যাওয়া কি বলেন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 যেদিকে তাকান ওই দিগি লেখালা ইহা ইহাম্মদ রসুলেন্লাহ মুহাম্মদ রসুল তো আজম ইসলাম জিজ্ঞাসা করলেন আল্লাহ কে মন হুয়া এ আবার কে আল্লাহ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 যদি উনি না হইত আপনাকে জিজ্ঞাসা করি ঠিক না ওনাকে জিজ্ঞাসা করতে হবে এই জন্য আবু হরার রবি যখন জিজ্ঞাসা করতেন আপনি কখন নবী ছিলেন কখন নবী ছিলেন তো উনি প্রতি উত্তরে বলতে পারতেন আমার যখন ৪০ বছর ছয় মাস দশ দিন তখন আমি নবী আল্লাহ রসুল জবাব দিতেছে আমি নবী ছিলাম ওই সময় নবী ছিলাম যখন আদম আলাহ ইসলামের মাটি নির্বাচিত করা হয় নাই মাটিকে আনাও হয় নাই পানিও ডালা হয় নাই গন্দাও হয় নাই আমি এর পূর্ব নবী ছিলাম ওই নবী ওই নবী ওই নবীকে জিজ্ঞাসা করি চলেন যাকে ছাড়া কোনো কিছু গতি নাই বেড়া পার হবে না এই আমি ছোট্ট একটা প্রশ্ন উপস্থাপন করার দিকে আগে বাড়ব মানুষ দুনিয়ার যেই কোথাও বাস করো করতে পারে এটা মানুষের রুচি মানুষকে আল্লাহ স্বাধীনতা দিছে দুনিয়ার যেই কোনো সোসাইটি প্রান্তে বাস করতে পারে যদি যোগ্যতা থাকে তো হোয়াইট হাউসও বাস করতে পারে কর তুমি বাস কোনো অসুবিধা নেই হোয়াইট হাউস চিনেন হ্যাঁ আমার কেউ বলেন না আমি রাজনীতিক বাস করতেছি না না আপনাদেরকে বুঝাইতে চেয়েছি ঢাকার গুলশানে থাকতে পারে বনানিতে থাকতে পারে থাকতে পারে আমেরিকা নিউ ইয়র্কে ফ্রান্সের থাকতে পারে ফ্রান্সের রাজধানী প্যারিস দুনিয়র যে কোনো জায়গায় ইচ্ছা থাকতে পারে জাপানের টোকিওতে থাকতে পারে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকতে পারে হ্যাঁ করিয়া শিউলে থাকতে পারে দুনিয়র যে কোথাও বাস করতে পারে তা মানুষের স্বাধীনতা যেই কোনো বংশে জন্ম নিতে পারে এটার ভিতরে তার স্বাধীনতা নাই যদি আসার ব্যাপারে আমাদের কারো মতামত চলতো বলেন আপনারা রাজবাড়িতে জন্ম নিতেন হ্যাঁ আসার ব্যাপারে যদি মতামত চলতো আল্লাহ যদি মতামত জিজ্ঞাসা করতো তুমি কোথায় যাইবা তাহলে আপনারা কি রাজবাড়িতে জন্ম নিতেন হ্যাঁ হ্যাঁ আরে আপনি বলতেন মক্কায় সবাই বলতো কি আমি প্যারিসে আমি নিউ আমি সিডনিতে ঠিক না আমি জার্মানিতে আমি স্পেন এর মাদ্রিদে হ্যাঁ দুনিয়ার উন্নত জায়গায় আমি জন্ম নিব এই রাজবাড়িতে কেন জন্ম নিব আসার ব্যাপারে মতামত চলে নাই যাওয়ার ব্যাপার ও কোনো মতামত চলবে না আসার পরে স্বাধীনতা আছে যে কোনো সোসাইটি যে কোনো জায়গায় তুমি বাস করতে পারো তোমার ইচ্ছা যদি তোমার ভিতরে থাকে আর যোগ্যতা থাকে কিন্তু আমার আমার এটা না। হলো অস্তিত্বে নিয়ে আসছেন ওই আল্লাহর কাছে মূল্যায়ন কোন সোসাইটিতে থাকলে বুঝে আসছে আমার কথা আমার যদি প্রশ্ন মনে না থাকে আমার ওয়াজ বুঝবেন না আপনারা কথা বুঝে আসবে না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 যে কোনো বংশে জন্ম যে কোনো দেশে থাকো শুনো শুনো এক সময় ছিল ও গ্রামবাসী কানের পর্দা ও শোনো শোনো শোনো মা কুন্তা বিশায়ী তুমি কিছুই ছিল না তোমার কোনো অস্তিত্বই ছিল না তুমি কোন উল্লেখযোগ্য বস্তু ছিলেনা ছিল কি মা হিনা তুমি নিকৃষ্ট পানি ছিলা সলবি আবি গা আইবি উমিক বাপের পিঠে ছিল, মার সিনায় ছিল আবদ্ধ করছি তি সালা গুলু মার তিন অন্ধকারের ভিতরে সুম্মা রব্বাইটু পরে আমি প্রসেসিং করছি মা আমি না নিকৃষ্ট পানি সোম্মা দামা পরে রক্ত ثم مدغا فري ركتو فندو ثم عظاما فري حدی تسایتو عليه لحمه ار بر بشتر عبرن امی چرا يلتی هل يقدروا على ذلك أحد غيری؟ ولو امی بات تو اخمو تتوراك اللہ اجواب دیتے لا يقدروا على ذلك أحد غيری امی چرا تو خمو تراكنا امی تو کیا اس دیتے انتی امی امی امی امی রাস্তাকে প্রশস্ত কর্মাত মুরিক যখন তোমার সময় পুরা হইলো আহ মালাকার মোয়াক্কালিবীর আরহাম রেহেমের ফেরেস্তার কাছে আবার ওহি পাঠাইছি রকে তোমার পাতলা পরের উপর দিয়ে তোমাকে আমি বাহির করছি পলা এলাকা ছিন্নুন তাক্তা দাঁত তোমার ছিল না কাটার প্রশ্ন ওঠে না পলা এলাকা লিচা আনুন ছিল কিন্তু শ্রবণ ক্ষমতা ছিল না ওরা লেখা আথলুন তোমাই নগদ ছিল কিন্তু বালা মন্দ বুঝার ক্ষমতা তোমার ভিতরে ছিল না ওলা লেখা কলগুন তথা তোমার ছিল ছিল কিন্তু হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না ওলা এলাকায় পাও ছিল কিন্তু ধরার চলার ক্ষমতা তোমার ছিল না ফোকসটা তা হার ক্ষমতাই তোমার ছিল আর কিচ্ছু তোমার ছিল না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 তাহার নড়ে চলার ক্ষমতা তোমার ছিল তোমাকে আমি লালিত পালিত করছি কিভাবে করছি এটাও দেখো যে আলতলা কাহা না তোমার জন্য আমি ভালোবাসার চাল বিছাইছি ভালোবাসার চাল বুনছি আমি সবার দিলের ভিতরে মার দিলে বাবার দিলে নানার দিলে দিলে দাদার দিলে তাদের দিলে চাচার দিলে চাচির দিলে খালার দিলে দিলে, দিলে দিলে। খালুর এমনকি তোমার পাপের চরম দুশ্মনের দিল আমি ভালোবাসার চাল বুনছি ভালোবাসার চাল বুনছি তোমার জন্য আমি চাল তোলা কাহানা যেখানে শীতের ছোঁয়া লাগতে ওইখানে মার দুধকে আমি হিটার কিনতে হয় নাই আমি ভিতরে হিটার ফিট করে রাখছি আর ওই হিটারের মাধ্যমে গরম করে তোর মুখে পেশ করছি তোর আব্বাকে ফ্রিজ কিনতে হয়তো দুধের ভিতরে আর ঠান্ডা তোরা তোর মুখের ভিতরে পেশ করছি আর শুন শুন শুন দুনিয়া আসার পরে সর্বপ্রথম তোকে আমি কান্না শিখাইছি আল্লাম আলম তুই মাল পেটে কান্না জানছি না কাকে বলে দুনিয়াতে আসার পরে তোকে সর্বপ্রথম কান্না শিখাইতি আলাম তোকা তোকে কান্না শিখাইতি শুধু কান্না কান্না ছিল না কান্নার ভিতরে আমি জাদু ধরে জাদু জাদু পলাম্মাইটা জামিয়া, যখনই তুমি কান্না সুর তুলত তো দুশ্মনকে পর্যন্ত তোর দিকে আমি তো উড়ে বাচ্চা কাদে যেন কাদে যেন কাদে জানো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 চান্না যে চান্না তৈরি ফাজ ওই ফকাতভুর ঘোষণা ওই প্রমুর স্লোগান ওই প্রভুর এলান ওই প্রভুর জুড়ে আওয়াজ দিতেছে সমগ্র ওই ব্যক্তি কামিয়া নাম যে জাহান্নাম থেকে বাঁচলিরাই চান্না ফাজ। সে কামিয় আর দুনিয়ার উঁচা নিচা দুনিয়ার উপরের নিচে হায়াত শোনো শোনো দুনিয়ার উঁচা নিচা এটা হলো ধোকা ধোকা ধুকো হাতির তৈরি মাটির উপরে মাটি মাটির উপরে মাটি নাম বিল্ডিং ঠিক না কি মাটির উপরে মাটির তালা ঠিক না মাটি গরুর ধুকা ধুখা ধুকা আর কিচ্ছু না লক্ষ্মু খেলা তামাশা আগে দেখো তুমি যে কোনো সোসাইটিতে থাকো এই রাজবাড়ির এই অজয় পাড়া গ্রামে থাকো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 সৃষ্টি সৃষ্টি আমি প্রভু তোমাকে স্বাগত জানাবো আমি প্রভু সৃষ্টি তো সৃষ্টি তোমার মালায় গলায় ফুলের মালা পড়াবে সৃষ্টি তো সৃষ্টি সৃষ্টি সৃষ্টি আমি প্রভু তোমার মালায় ফুলের মালা পড়াবো তোমার গলায় ফুলের মালা পড়াবো হ্যাঁ হাদিস আছে হাদিস আল্লাহ রসুল বোলাদি ও উমাতি রপ্তি আমার রব আমার রপ আমার রব আমার রব আমাকে এবং আমার উন্মত জান্নাতে স্বাগত জানাবে স্বাগত আর কোন উম্মত কে না সাকুর শুধু স্বাগত জানাবে না স্বাগত শুধু স্বাগত জানাবে না এরকম সরাবান তহুরের গ্লাস নিয়ে দাঁড়ায় থাকবে আর বলবে বন্ধা খুল মুখ আমি তোকে পান করায় একটা তোর বিলকে ঠান্ডা দেবো রা সকাহ সারা গনুরা রব করাবে আর বলবে জন্নাকে যখন ডুববে তো জিজ্ঞাসা করবে সালাম বাকিয় ও বম্বা সালি কর সালাম বলবে আগে কর সালাম সুর পুরা লিখেন সালাম সালাম সালাম সালাম রহীম রবীম বলবে আগে কর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 এটা আমার প্রশ্ন না আমার প্রশ্ন হলো যে আসছে প্রশ্ন আপনাদের মরে না থাকলে মামদেরও বুঝে আসবে না আপনাদেরও বুঝে আসবে না যেটা বলতেছিলাম আমি শুরু এখান থেকে বাহির হয়ে চলে আছি যে অল্প দিন দুনিয়াতে থাকবো বেশি দিন না কতদিন থাকবো চলেন ওই ব্যক্তির কাছে জিজ্ঞাস করি চিনাকে না হইলে কিছুই তৈরি হতো না আমি বললে চলবে না আমি বললে চলবে না ও ওখান থেকেই বাহির হয়ে গেছি আল্লাহ বলে শোন শোন তোর জন্য তোকে আমি কান্না শিক্ষা দিচ্ছি জামিয়া সবাই বাকাই দা যখনই তুমি কান্না সুর তুলছ আমি সবাইকে তোমার দিকে দৌড়ে আনি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 কিন্তু মাকে যদি জিজ্ঞাসা করা এত কষ্ট তারপরও কেন তাকে বলে না না না না কলিজার টুকরার মুখ যখন দেখবো তো নিবি সে সমস্ত কষ্ট দূর হয়ে যাচ্ছে ঠিক না ঠিক আল্লাহ বলে তোমার শুনো শুনো শোনো আরো শুনো আরো শুনো তোমাকে কিভাবে আমি অস্তিত্ব আনছি কিভাবে তোমাকে আমি রক্ষণাবেক্ষণ করছি কিভাবে তোমাকে আমি লালিত পালিত করছি শুনো শুনো শোনো কাউকে আমি শান্তি ভরে খাইতে দেই নাই খাইতে পারে বাচ্চা না খাইলে ঘুমাইতে পারে বাচ্চা না ঘুমাইলে আল্লাহ বলে তোমাকে আমি অস্তিত্বে আসি ফলাম্মি কাত এই জন্য হাদিসের কুচির ভিতরে আছে আল্লাহ নিজেই বলেন মান আহ্নি যে আমার থেকে বিমুখ হয় আমার থেকে দূরে সরে আমার থেকে দূরে সরা যায় আমার পরিচয় খুলে যায় আমাকে যায় আমি কোন করব এটা যায় আর যখন দুনিয়ামুখী হয়ে যায় দুনিয়ার দিকে যখন তার দৌড় শুরু হয় দৌড় হওয়া উচিত ছিল আমার দিকে ফফিল রু ইলা দৌড় হওয়া দরকার ছিল আমার দিকে ফফিল রু ইলা এটি আমার ঘোষণা ছিল দৌড় যাও তো আমার দিকে দাও। কেননা আমি তোমাকে অস্তিত্বে আনছি আমি তোমাকে লালিত পালিত করছি আমি তোমাকে সুরক্ষিত করতেছি আমি তোমাকে রক্ষণাবেক্ষণ করতেছি আমি ব্যতীত যদি আমি মূর্ধখান থেকে সেরা যাই তো তুমি এক সেকেন্ড তো বাঁচতে পারবে না আমার কথা না না না না না না না না না না না না না না এটা আপনাদেরকে শুনাই দিচ্ছি আমার নিয়ে কোথায় আমার পেটে কেন কেন কেন কেন কেন পেটে নিবে কেন নিবে বলে ইয়িকা কাতি তোমার খায় তোমার করে ইয়ং আইনি কে আসতি তোমার দেওয়া চক্ষু দিয়া দেখে তোমার তোমার প্রমানি করে চিন্তার বুঝা উঠা আর তোমার তোমার প্রমানি করে ইয়িস কাছি তোমার দেওয়া হাত দিয়ে ধরে আর তোমার না করে এম সি গিরিজি আসি তোমার দেওয়া পাও দিয়ে চলে তোমার না করে ইয় পাখির তোমার দাওয়া শক্তি দিয়া গর্ব আর খর্ব করে আর তোমার না ফরমানি করে ইয় তাকের বেআইলি কাওয়ায় আসে তোমার দাওয়া বিদ্যা দিয়া গর্ব আর খর্ব করে আর তোমার নাকরমানি করে ইলামাথা হাসতে আমি কতদিন সবুর করবো কতদিন সবুর করব আল্লাহ বলে তুমি পেটে নিবা তো কিভাবে নিবা চাল চাল তাহারি আমি আমার পিঠটাকে হেলা দিব সবাইকে আমার পেটে নিয়ে আব সব কিছু সহ সম্ভব না সম্ভব পিঠ হেলানো বুঝেন কি ভূমিকম্প জমিনের পিঠ হেলে ঠিক না প্রথম সুনামি সাড়ে তিন মাস পরে আমি গেছি ইন্দনেশিয়ায় দেখতে একটা বাড়ি ওইখানে যে আমার মনে উঠছে এখানে জমিনকে আল্লাপি খেলানোর অনুমতি দিতে আমার দেশে দেয় এখন আমার দেশে দেয়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 প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ আমাকে অনুমতি দাও না কি করবে সারা টুনিয়ার চতুর্দিকে সমুদ্র ঠিক না কি করতে ভাগ ফল সাতষাটটি ভাগ জল শুধু দিক দিয়ে একটা যে উঠাবে দিক দিয়ে গড়ায় পেটে যাবে ঠিক না হ্যাঁ আমার একটা চিৎকার জন্য যথেষ্ট বাতাসের ফেরেস্তা বলে আমি এদের উপরে বাতাস এরকম পাঠাবো যে আমার সামান্য বাতাস তাদেরকে করার জন্য যথেষ্ট জিবিল বলে আমার কিচ্ছু লাগবে না তু জানা আমার নগরী তুই টানা প্রসারিত করলে সীমান্ত আমার মাথা সাত আকাশের উপরে আমার পাও সাত জমিনের নিচে আমাকে হুকুম দেন না আমি একটা পকে মারবো আর সময় সব ধ্বংস আপনার শক্তি কত মাফু আমি কোনোদিন পুস্তি লড়া দেখি নাই কিন্তু আপনাকে আমি তথ্য দিতেছি আমার এক পরের এক কোন এক কোন তুলি কউমিন আমি এক জাতির জন্য ব্যবহার করছি আকাশ তুই না উঠাইছি রফা তুই আকাশ পর্যন্ত নেওয়া গেছি সোম্মা কাল্লাস পরে উল্টে আস আর জমিনের নাই দিছি বাহারা নাইজিতা কেমক পর্যন্ত জন্য ডেট ডেটসি বানায় দিচ্ছি জর্ডানের না সমুদ্র যেটা জর্ডানের ডেট সি বানায় দিছি ডেটসি সমুদ্র। শাহানুকুমদি যদি বন্দা তোমরা পয়দা করে থাকো তাইলে তুমি ধ্বংস করতে পারো কান আব যদি বন্দা আমি পয়দা করে থাকি আর যদি আমার হয় আমি তুকে জড়াই আনিবাহি জুহুদান আমার চেয়ে বড় কাকা কে আছে ওই আল্লাহ অস্তিত্বে আনতে ওই আল্লাহ সুরক্ষিত করতেছে আমার প্রশ্ন আল্লাহর কাছে কোন সোসাইটির ভিত্তিতে দামি লম্বা জিজ্ঞাসা পয়দা না যিনি প্রথম যখন জন্ম নিচেন তিন আব্বাস রবিআলা বলতে পাথি যা পাথি যা তোমার যে একদিন বিরাট মর্যাদা হবে তুমি যেদিন জন্ম নিচ্ছো ওদিন আমি বুঝছি চাচা অথবা বামে ছিল ওই দিন পুরো উপরে চলে আসছে বলে তোমাকে বাহিরে সোয়া রাখছি চন্দ্রটা তোমার উপরে চলে আসতে তুমি হাত এদিকে করতে চন্দ্র এদিকে লাভ দিতেছিল তুমি হাত এদিকে করতে চন্দ্র এদিকে লাভ দিতেছিল তুমি পাও এদিকে করতে ছিলা পাও চন্দ্র এদিকে লাভ দিতেছিল এই পাও এদিকে করতে ছিল চন্দ্র নাচতে ছিলেন চন্দ্র এটা তো বাকি জানি না বলে আন্নাল কামাল আয়ু কান নি চার তোমাকে কাম আমাকে কবিতা শুনাইতে ছিল আর কালনা থেকে তীর তলার তীত হাবিত বুঝে আসবে না ওই ব্যক্তি ব্যতীত আমার সিন্দিগির কিছুই বুঝে আসবে না সেন্নে যে বুঝাবো আপনাদেরকে তারপরে তারপরে যখন জন্ম নিতেছে জন্ম দুনিয়াতে আসতেছে সারা দুনিয়া ছড়া যেতেছিল মার্ক্যাটার থেকে যখন বাহির হয়েছে তো নাবি কাটা অবস্থায় ছিল নিট ক্লিন বাহির হয়েছে নিট ক্লিন খতনা করা অবস্থায় যখন সে বিলকুল বিলকুল ডাইন্ডি ঘেরা উল্টা বসছে গেছে। সিধা লম্বা সস্তি পড়ার পরে আবার সোজা হয়ে আর পাবতে ছিলাম এটা কেমন বাচ্চা কেমন বাচ্চা কেমন বাচ্চা বলে আবার স্বাভাবিক ভাবে ট্যান হয়ে শুয়া পড়ছে স্বাভাবিক বাচ্চা হয়ে গেছে আমি দৌড়ে পুলের ভিতরে গেছি টুকরা ঘরের ভিতরে ঢুকছে জগৎ কে তফ করে আস হতাম সমগ্র জগৎ এই বাচ্চার নাম আর এই বাচ্চার গুণা বলি জানে আকুহু হ বাচ্চাকে তাও আমি সবগুলা তর্জমা করতে পারবো না আমি দৌড়ে চলে যাব। আতো হু খুলু কদম মারিব তীশ ইব্রাহিম নিঃসা বেজা ফসা জমাল জিহাদুষা হুকিয়া দাউলিয়া বিখলা কী সমস্ত নখলা ডুব ওই বাচ্চার কাছে জিজ্ঞাসা করব আমাদের বয়স কতটুকু ওনার কথা জিজ্ঞাসা করবো হানি শেষ না জিবরিলের মাধ্যমে কথপ তুমি চলতেছিল আমার বন্ধুকে নিয়ে গেছেন উপরে সেদ্র তো নুনতাহা পর্যন্ত পৌঁছে পর্যন্ত পৌঁছার পরে জিবরিল সালাম দিয়া দিতে বলতে আগে আমার যাওয়ার ক্ষমতা নাই এইখানেই আমার সীমানা সেন আগে আপনি বলতে না না ওইখানে আর কারো যাওয়ার ক্ষমতা নাই ক্ষমতা আছে তো শুধু আপনার হাতে আর কারো নাই কারো নাই বিশন্ত আওয়াজ আসতে আরো সে নিচে যখন পড়ছে তো সিঁড়ি নাইবার চলে আসবে সিঁড়ির উপরে পা বলতেছে বলতে এইবার উপরে চলেন উপরে উপরে উপরে মনে মনে ভাবতে ছিলেন মনে মনে ভাবতে ছিলেন যে দুনিয়ার তিত্ত অভিজ্ঞতার কারণে মনে মনে ভাবতে ছিলেন আরো সে চলে যাবো আমার বন্ধু আপনি কি ভাবতেছেন দুনিয়ার তিত্তাল মুসাল মুরিদ ও আন্তর মুসা আমার উদ্দেশ্যের পিছনে দৌড়াইতো আমি আপনার উদ্দেশ্যের পিছনে দৌড়াই ফাইনাল মুসা পালের মুসা আমার তালাশে আমি ফিরি ফাহিন্দাল মুসাল মুহিত কাউকে মানে ছিল না কিন্তু উন্মুখকে বলেন নাই এই অবস্থার ভিতরে হাত ওঠে না যার দুর্দশাকে দেখা চোখে পানি চলে আসছে যেতে দিতে বলতে কে বলে তোমার আব্বা বলি টুকরা ফাতেমা তোমাকে দেখতে আসছি তোমার আব্বা আপনার সাথে কে আছে বলে আমার সাথে ইমরান ইসাইন বলে আব্বা পর্চা করার মতো কাপড় আমার কাছে নাই গায়ের চাদরকে খুলতে আর চাদরকে খুব ওই দুনিয়া দেখছে, দেখছে ওই দিন দেখতে সমগ্র সৃষ্টি দেখতে সৈয়দুল্বিয়ার গায়ের চাদর নাই ওই শরীর ওই শরীর ওই শরীর যার হসন জামালকে দেখ ও আয়াল আনা বলতেন তোমরা ইস্যুের চর্চা করতেছ আমার মাহবুবের পায়ের কাছে ওই কলিচার টুকবার জন্য চাদর খোলা উপর দিয়া দিছে ভিতরে যখন গেছে যে পাশে বসতে আব্বা এইভাবে আর কতদিন কি মা কি মা কয়েকদিন ধরা না খাওয়ানো ধরে খাওয়া বলতে কিছু নাই তো রসুল বলতেছে বেটি বেটি দেখ মা আবুকা, আপু কাউন্দা কা তোমার আব্বু কয়েকদিন ধরা আজকে কিছু খায় এত ক্ষুদার তারা দ্বিতীয় অসুস্থতার তারা যদি চায় তার ঘরকে আমরা এখন সোনা চানি দিয়া ঘোরা দিব আর সে যদি চায় তো জান্নাতের মহিলাদের শর্দাঙ্গি বানায় দিব চায়।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 ওই মেঘ কে দেখা চৌকে পানি চলাশ্যকে একটি দোয়া করতে থে দেখতে বিনতি ফাতে টুকা ফাতে মারাই ওরা অলুক চা চা পো চাইনা কিও কি অলুকা উন্নতি উন্নতি উন্নতি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 বলতে থাকবেন উন্নতি উন্নতি আমি বলতে থাকবো চোখের রহমতি নিরানব্বচ্ছিতার জন্য আমি বলব রহমত আমার আছে নিতে থাকে না উন্মত কে পেচাইতে থাকেন সাত আপনি যাবেন আমি দিব শক্তি তুষারপা আপনি সুপারিশ করবেন আমি কবুল যারা ষাট সত্তরের চেয়ে অল্প কিছুদিন বেশি দুনিয়াতে থাকবে এইখানে হাত উঠান তো সত্তরের উপরে কে কে আছেন সত্তরের উপরে কে আছেন একজন দুইজন হাতের করে বানা যায় না ঠিক না হ্যাঁ রসুল সত্য বলতে না দিকে দৌড়ে গেছি আমি আমি বললাম না আল্লাহ রসুল বলতেছে অমা হাওয়া যার কোন কথা ও হি ব্যতীত না অমিল হাওয়া ইনহুআ ওই তো কোরআনের অংশ হাওয়া ওই নবী কোন উচ্চারণ করেন না কোনো কিচ্ছু বলেন না মুনি বলতে সত্তর বছর আর বেশি বহু কম লোক পাবে মেরে দোস্ত মেরে ভাইও মেরে আজিজও আমি আমার প্রশ্নের দিকে যেয়েছি মানুষ যেখানেই বাস করুক এটা তার ব্যক্তিগত স্বাধীনতা কিন্তু তার মূল্যায়িতা বড় মৌলিক জিম্মাদারী দায়িত্ব কোন জিনিসের ভিত্তিতে ওই আল্লাহর কাছে যিনি আমাদেরকে অস্তিত্ব আনতেন যিনি রক্ষণাবেক্ষণ করতে চান মেরে দোস্ত উনি যদি রক্ষিত রক্ষণাবেক্ষণ না করতেন পানি খাদ্য একজন ফেরেস্তা বসা আছে যে হাতকে পাঁচ করতেছে রক্ত বাহির দেওয়া যায় আবার ছেড়া দেয় আবার রক্ত ঢুকা যায় শরীরের যা প্রয়োজন ওটাকে বাহির করে আর যা প্রয়োজন না শরীরের জন্য যা প্রয়োজন তার ভিতরে ফেরিস্তা নির্ধারিত আছে সল্টের ফেরস্তা সুগারের ফেরিস্তা আইলনের ফেরস্তা ভিটামিন এ থেকে নেওয়া জেদ পর্যন্ত সমস্ত ফেরেস্তা নির্ধারিত ওইখানে নিয়ে ভিটামিনকে জমা করতেছে বস্তুকে জমা করতেছে আর যা প্রয়োজন না সব ঠাক্টা দিয়া পিছিয়ে বাহির করে দিতেছে নিচে বাহির করে দিতেছে এটা পেটের ভিতরে থাকলে ক্ষতি হবে বিদা এটাকে বাহির করে দিতেছে আর যেটা প্রয়োজন ওটাকে ভিতরে রাখা দিতেছে প্রত্যেক ব্যক্তির জন্য ছয়জন বডিগার্ড নির্ধারিত ফেরেস্তার পক্ষ থেকে মতিবত যখন আসে তো জিজ্ঞাস্তি আনটি তা আতরু আল্লাহকে রক্ষা করব, মায়কে মরিমে পড়তে নিবো হুকুম আসে বাঁচায় নাও তোমরা হুকুমাসে রক্ষা করো না আটু পানিতে তোমার মোরা যায় তোমাকে আল্লাহ রক্ষণারক্ষণ করতে চাইব যুব কেমন না তুমি চৌমনের জোয়ারে চলতেছ না ও মালওয়ালা তুমি মালের জোয়ারে চলতেছোনা ও নারী তুমি তোমার রূপ আর নারী জোয়ারে চলতেছ না ভিতরে চলে গেল তোর আস তোর বয়স পণ্ল অষ্টাব্দ হাতি অংশ শক্ত হইল তৃতাবিন তখনই তুই আমার নাক্ষণ করি ওমেরে দোস্ত রাত্রে ঘুম এমনি আসে না আবু বলে রাত্রে ঘুম তোকে আমি পড়াই সকালবেলা আমি তোকে উঠাই বলে এটা বিশ্বাস হয় না বলে তাকা এক পুরাণে আসে ঠান্ডা না ঋতু না খিদা না পিপাসা সলা সময় বছর ঘুম পড়া রাখছি কে উঠানের ক্ষমতা রাখে নাই সকাল বেলা তোকে আমি উঠাই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 ভালো লাগে না সিগারেটের প্যাকেট হাতে নিয়ে বারিন্দায় চলতেছে ওর একটার পর একটা জ্বালাইতেছে ফরিদপুরের রাজবাড়ির থেকে নিয়ে গেছে প্রকিরা কেটে বসায়নিতে রাত্রে পাহারার জন্য ও বাঙ্গা চারে টাকা শহরের মশার কামড় খায়া না হাঁটতেছিলাম আর সিগারেটের উপর সিগারেট জ্বালাইতেছিলাম আর তোর দিকে তাকায় তাকায় দেখতেছিলাম তুই বাঙ্গা চেরে মশার খায়া ওর নাথ টাইকা ও মনে মনে ভাবতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহ সারা রাত্র ঘুমাইলাম মাসে সে বেতন আল্লাহর পামু কোন জিনিসের ভিত্তিতে মূল্যায়ন ওই আল্লাহর কাছে কোন সোসাইটির ভিত্তিতে মূল্যায়ন আমি এটা দেখাইতে চাইছি আপনাকে আপনার দিলকে খায়রা এটা ঢুকাইতে চেয়ে যদি এটা অর্জিত হয় এটা যদি আমার ভিতরে চলে আসে আমি যদি এটা অর্জন করতে পারি তাহলে আমাদের আসা হবে আপনাদের সোসাইটির ভিত্তিতে আমাদের মূল্যায়ন ওই আল্লার কাছে যিনি রক্ষণাবেক্ষণ করতেছে আমি কেমনে বুঝাবো আপনাদেরকে যে আল্লাহ কোন সোসাইটির ভিত্তিতে আমাদেরকে মূল্যায়ন করবে কোন আল্লাহ সূর্যের দিকে তাকায় দেখ আর কি কি দেখ লাখানে আছে যদি একদিকে নিচে বা নামায়িক তোমরা কেউ বাঁচবে না সব ময়লা যাবে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের তাপে সূর্য তুলে যেতে শীত এখনো শেষ হয় নাই তারপরও ঘাম জোরে দিক না হ্যাঁ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়ে কি অবস্থা হবে আর শিং কার্তিকে কি অবস্থা হবে হ্যাঁ আগুন বর্ষিত হবে আগুন ঠিক না আল্লাহ বলে উন্দুরীলা শান্তি বসবাই হা সূর্য দেখতার কিরণকে দেখ উন্দুরীলা সময় এরতে আকাশকে উচ্চতাকে দেখ উন্দুর ইলাল আর্দি ওহা জমিনকে দেখ তারি ওয়া জালি ও সাহি সব কিছু আমার নিদর্শন বহন করে আইনামা তুয়াল্লু ফা ওয়া ঝুল্লা যেই দিকে তাকাবি ওই দিকেই আমি দিকে তাকা তো আল্লাহ জমিনের দিকে চন্দ্রের দিকে তাকা তো আল্লাহ পাহাড়ের দিকে তাকা তো আল্লাহ জমিনের দিকে তাকা তো আল্লাহ সমুদ্রের দিকে তো আল্লাহ নদীর দিকে তো আল্লাহ যে প্রাণীতে নিচে তাকা ওইখানে তোর নিচের দিকে তাকা আল্লাহ এই জন্য কোরআানে বলতে কোরানে কোরআানে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 হাবলিল ওয়ারিদ এই আয়াত দলিল হাবলুল ওয়ারিদ বলা হয় ওই দিলে মানুষ মেরা যায় আল্লাহ বলে ওই আল্লাহর মেরে ভাইও ওই আল্লাহর কাছে কোন মানুষের মূল্য কোন সম্পর্কের ভিত্তিতে না এইবার আমি গণাইতে শুরু আপনাদেরকে কোন সম্পর্কে বৃত্তিতে না যে সম্পর্ক যদি সম্পর্কের ভিত্তিতে পার হইতই তাহলে কোরআনে ডুব দেই কোরআনে নবীর লেবাস কুন্না লিবাস উল্লা খুম আপনাদের দেশ ওলামা আছে জিজ্ঞাসা করাবে খান আউয়ার ঘোষণা নারীরা হলো পুরুষের পোশাক পুরুষ হলো নারীর পোশাক দুই নবীর পোশাক দু নবীর আছে ওই স্ত্রীর ঠিকা লুতাল ইসলাম বলতেছে হা উলাই বানাতি ইনকুলনা এইগুলো আমার মেয়ে আমার স্ত্রীর ঠিকা তোমরা বিয়ে করলে করতে পারো নোয়াল এসাম বলতেছে প্রসাদ আল্লাহ কোন নবীর প্রসাদ নবী নিজের প্রয়োজনকে মিটাইতেছে যার কাছে যা স্বামীর কোনো অঙ্গ স্ত্রীর কাছে লুকাইতো না স্ত্রীর কোনো অঙ্গ স্বামীর কাছে লুকাইতো না লুকাইতো কোন দাম নাই কিন্তু চলেন ওইখানে ওই পুরানের ভিতরে ওই সুরার আগে আছে স্ত্রী আমি বলি যদি সম্পর্কের দিকে আল্লাহ তাকাইতেন তো দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট ছিল আত্মীয় চেয়ে নিকৃষ্ট আর কেউ হইতো না ঠিক না বোঝেন আমার কথা বোঝেন কেননা সে কার পোশাক যে বলছে মুক্তি মৃত্যুর আগেই চান্নাত সামনে নিয়ে আসছে ভালো চান্নার দিকা মুসকিয়ে আসি চেহারাটা মলিন হয়ে আল্লাহ আসিয়া চেহারা মলিন কেন বুঝা পেয়েছি কি জন্য জান্নাত আছে রানী আছে কোন মজা নাই মজা নাই তাহ বলে আসিয়া আসিয়া আসিয়া বুঝছি বুঝছি বুঝছি এরম ব্যক্তিকে রাজা বানায় তোর দিল কে ঠান্ডা করবো যার উপরে কোন জন্নাথের রাজা নাই সে রাজা আবার কে কে কে কে কে বলে আমি দেখাই সম্পর্ক অনেকে ভাবে সম্পর্ক করছি হাত দিয়া দিচ্ছি সম্পর্ক আমাকে পারে লাগায় দিবেন না না না সম্পর্কে যদি পারে লাগাইতো নবীদের পরে সবচেয়ে মর্যাদা হইতো আবু তালেবে তা কেন চল্লিশটা বৎসর বাকি যাকে কিনায় রাখতে কয়টা বছর কয় বছর এটা তো নিচের রওয়ায় উপরের রওয়ায় হলো উপরের রেওয়াত হলো তেতাল্লিশ বৎসর ছয় মাস আম্মা যান যেদিন মারা যান ওই দিন হুলিশালের বয়স ছিল ছয় বছর ছয় মাস পরে দাদা মারা যান তো ছয় মাস ছয় বছর ছয় মাস পরে দাদা মারা গেছে চল্লিশ বছর দশম বছর পর্যন্ত আবু তালেব যখন মারা যায় তখন নবুয়তের দশম বছর ওই পর্যন্ত বাতিজাকে সিনায় জড়ায় আছে বছর পর্যন্ত বাতিজার সাথে পাতা চাবাইছে সাড়ে তিনটা বছর যখন আম্মাজান মারা যায় হুলিশ ইসলামের আম্মা আভায় যখন মারা যায় তো হুজুর স্লাম ওইখান থেকে আসতে চান নাই হুজুর আব্দুল্লাহ কে খুজা পাইতেছে না কোথায় কোথায় কোথায় কোথায় কোথায় আবার উপরে যে দেখে কবরের উপরে পড়া থানতেছে চিৎকার দিতেছে আম্মা আম্মা আম্মা আম্মা আমা ওম্মা ওম্মা কি চ্ছায় কোনদিন খানো নাই নিজ ইচ্ছায় কোনদিন পানও করেন নাই সাড়ে তিন বছর পর্যন্ত আবু তলের ওখানে বুঝাবো আবু তলের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 মেরে ভাইও মেরে ভাই মেরে ভাইও হানুষকে বাঁচাইতে পারে না সম্পদ মানুষকে বাঁচাইতে পারে না কোরআন উঠা দেখেন বংশ মানুষকে বাঁচাইতে পারে না চিবরি নিজে বলতেছে কল কবা ইকুল্লা দুনিয়ার সমস্ত গোত্রকে আমি ছাইনা মা দেখছি মাফা আশা কাবিল কোরআশ কুরায়শের চেয়ে উত্তম কোন বংশ আমি দুনিয়াতে আল্লাহ সৃষ্টির ভিতরে পাই নাই কল কাবাক আলদাকুল্লা সমগ্র মক্কা মক্কা চেয়ে উত্তম কোন জমিন আমি দুনিয়াতে আল্লাহ সৃষ্টির ভিতরে পাই নাই ওই জমিনের বাসিন্দা ওই পুত্রের বাসিন্দা আল্লাহর কাছে কোনো দাম নাই দাম আছে আরে আসিয়া তো আসিয়া চাকরানির কাছে আছে সেরাউনের বাড়ি চাকরানি ছিল মাস্তা তার নাম ছিল মাস্তা আরবিতে মুস্ত বলে চিরুনিকে মাস্তা ছিল তার নাম পালক মেয়ের চুলকে পরিপাটি করত সকাল আর বিকাল একদিন আই রাই কোন রবের নাম নিলি আবুনা আলা আমাদের পাপই তো সবচেয়ে বড় কিন্তু আমার আপনার নাম তো উচ্চারণ না এটা আমার কোন রব ইমান তো ইমানই হয় ভিতর থেকে চুষ ময়লা কাঠি যদি কাঠি থাকে বারুদ যদি বারুদ থাকে আগুন ধরবে বলতে আল্লা আল্লা রব্বাকি যে তোর রব রব্বা আবাকি তোর বাপের রফ রব্বি আমার রব রব্বার আলমিন সমগ্র জগতের রফ ওই রবের নাম নিলাম অবশ্যই অবশ্যই কোন সঙ্গ নাই আখবর মস্ত মস্ত আমাকে সুসম্ব দিতে আল্লা রব্বা আমাদের মাস্তাকে ডাকাতো ডাকা ডাকাতি তো ডাকাতি আমার ডাকাতি ডাকছে মাস্তাকে বলছে আই রবিনা বার্কি কোন খবর দিচ্ছে আমার মেয়েকে তো ইমান আরো বেড়ে গেছে কাল রব্দি জামার রফ রব্বা কাক্তর রফ রব্বা দিন মেয়ের রফ رب العالمين شمغر جبت الرب الذي لا إله إلا هو جيجحر عارفنا إلاني الرحمن الرحيم الملك القدوس سلام المؤمن المحيدل العزيز الجبار المتكبر خالق البارئ المصور الغفار القهار الأخاب الرساق فتاح العليم القابل الباقس القابل الرقي المحس المدلس سميع بسل الحقم العجل اللطيف الخبير العليم العظيم بطر الشكر العليد الكبير الحقي],,�uish Sikh التنc Reading كريم الرقيب المجيب الوافع الحكيم الوذوذ المجيد البعث الشهيد الهقаксим وقيل القبيب المدين واليد الحميد المخي المعيب المحيي المحي المحي المميت الحي والطيوم الواجد الماجد الواحد الاحند الثمن الق отдых المبتدر المقدم المؤخر الاول والاقل والضاق والباكس الوالي المتوالي البرwh التواب المبتد الابو الروح مالك الملك بالجلال والاسرع বলে আনো আবু ছিল ছয় মাসের দুই তিন মাসে তুদের শিশু টাক দিয়ার তেলের মধ্যে বেলা দিতে নামছো আলাদা মাকে চিৎকার সামনে ভয় পাইস না আমার ভেচ্ছে দুঃখিত হইস না সনজ মা উফিল চন্নতি অতি সত্তর চন্নতে একত্রিত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 উপরের দিকে তাকাইতেছে যদি মূল্যায়ন করে তাইলে হবে ওই রবকে বলতেছি এরকম ফেরাউন কঠিন নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না তুই নারাজ হিস না তুই তুই যদি নারাজ হুইও যাবে আফরাতও যাবে বলতে কোনো আশা আশা বলে একটা আশা আমাকে ঢালবে আমারও রুজাহির হবে আমার তুই সন্তানের হাড্ডি মাংস আমার হাড্ডি মাংস এক কবরের ভিতরে ঢুকায় দিবে বলে তোর আশা পুরা করা হবে কবরের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে আড়াই হাজার বছর পরে মোহাম্মদুর রসুল উল্লাহ যখন মেলাতে যেতেছিলেন ওই কবরের পাশ দিয়া যখন ছিলেন ওই কবরের সুগ্রাণ মোহাম্মদুর কে দাঁড়াইতে বাই করে জিবরিল বলতেছে কাতিম কার্তিম আগে বাড়েন বলে আগে বাড়তে পারতে আগে তখন রসুল কি মূল্য রাখে রে ভাইও সম্পর্ক মানুষকে বাঁচাবে না উনি কোন বস্তু মানুষকে বাঁচাবে না কোনো আধিপত্য বাঁচাবে না আমার কথা বোঝেন তিল ফারেন কানের পর্দা সরান মা ফোন যুবক ও যুবক ও যুবক তুমি জানো না তোমার শ্রেণীর দূরে সরবো না ও যুবক তুমি জানো না তোমার শ্রেণার দাম কত ও তুমি জানো না তোমার শেষ উঠার দাম কত ও নারী তুমি জানো না তোমার দাম কত জানতো কোন নাই না কোন যুবক না কোন ব্যক্তি না সেত কোন দৌড় দিয়েছিলেন আল্মা মুখী দৌড় হইতো ফু ইল ফু ইল আল্লাহ ইন্দিলতুল মিনহু নদীরে দৌড় দৌড় তখন তো দৌড়ের ভিতরে প্রতিযোগিতা হইতো কে আগে বাড়তে পারে কে প্রশ্ন মনে উঠলো আপনারা বলবেন হুজুর আপনারা হুজুর মানুষ আপনারা বুঝেনি কি টেকনোলজি বুঝেন কি উন্নতি বুঝেন কি আপনারা নিদর্শন মাকে দিয়া আমরা যদি চাইতাম তো সোনা দিয়া করতে পারতাম সোনা দিয়া দলিল দলিল দুনিয়ার কোন টেকনোলজি আছে ম্যাককে কে করা যায় আছে হ্যাঁ আছে গ্রামের আছে অস্তিত্ব আছে কিন্তু কার্যকরিতা নাই অগ্নিগিরি যদি বাতিল হওয়া শুরু করে এটাকে কেউ ধরা রাখতে পারে না দাবানলকে সাহাবি নিজ হাতে আমি দুইবার দেখে ওনার কবর দুই দুই যেখানে যা পিছিয়ে যা অগ্নিগিরি পিচে হরতেছে পাহাড়ের ভিতরে ঢুকায় হাত কে এরম করা বলতেছে ফলা তখনো হাত মিলতে পর্যন্ত যে বাহির হইতে না দেখি বাইরেতে না দেখি তিন তিন বার আমি ছয় বার দেখা দরিয়ায় নীল কয়বার আমার এই চোখে সাড়ে চার হাজার কিলোমিটার লম্বা দরিয়ায় নীল দুটা ব্লু নাইক হোয়াইট সাড়ে চার হাজার কিলোমিটার লম্বা আপনি যে হরতুমে রাত্রে দাঁড়াবেন ব্রিজের উপরে লাইটিং যখন হবে তো একটা দেখবেন পুলু গ্লাসে নিবেন তো এটা একটা এটা হোয়াইট এক জায়গায় নীল শুধু একটা করবে ওমর রবিআ এতটুকু একটা কাগজ পাঠাইছে দরিয়ায় নীলের কাছে ইয়া দরিয়ায় নীল ইয় নীল ফাইল তাজরি বিজরি ফাইল্লা ফলা তাজরি আল্লাহর হুকুমে যদি প্রবাহিত হত মোবাইল আবিষ্কার টেলিভিশন অমর আল্লাহ মদিনা মুনা দণ্ডায়মান আর সারিয়া মদিনার মাঝে তিন হাজার কিলোমিটার দূরে সেনাপতির নাম ছিল দাঁড়িয়া সেনাপতিকে ডিরেকশন দিতেছে মদিনার থেকে দাঁড়াইয়া সারিয়া তাল সারিয়া পাহাড়কে সামলা যখন তিন হাজার পরে যখন ফিরা তো সবাই জিজ্ঞাসা করতে সেনাপতি বলতে আমি দেখি শুধু শুনি আমি দেখছি উনি হুজুরের মেম্বরে দাঁড়ায় আমাকে বলতেছে বলুন বলতে টেলিভিশন আবিষ্কার করলে করতে পারি কিন্তু জীবন ছোট আল্লাহর কাছে মূল্যায়নের বস্তুর অর্জনের পিতলে বিসর্জন দিতে রাজি দুনিয়ার পিতে বিসর্জন দিতে রাজি না দেখো দেখো দেখো ওই জঙ্গল আমি দুইবার শিক্ষা আসি যেই জঙ্গলের পাশে সাহাবায় খেলাম দাঁড়ায় বলছিল আল্লাহন রসুল রসুলিল্লাহ আমরা আল্লাহ রসুলের রসুল এই জঙ্গল খালি করবোরাঁচু কানগুলা খাড়া করা দাঁড়ায় থাকে আমি আফ্রিকানদের জিজ্ঞাসা করলাম তোমরা কি ভাবতেছ বলে আমরা এখনো ভাবি সাহাবা গ্রামের প্রতিদ্বন্নি এরা শুনতে পায় নাইলে ওই সময় ওই মুহূর্তে এরা এই সীমা কেনা দাঁড়ায় যারা মেরে প্রাণী আমাদের জীবন ছোট হায়া বছর বস্তু অর্জন কর ফলাুলা উল মিরপুর বাতি আয়ু আমি তুই জনস্ত জন্য কি রেখা দিবি জনস্ত তোর জন্য কি রেখা দিচ্ছি তুই জানত আমার কলিজার টুকরা আমি তোকে রক্ষণালন করতেছি মনে উঠল এই জন্য আল্লাহ ফায়দা করতে আল্লাহম আল্লাহ অনেক তোকে আমি দেশ দিব আমার হাতের জিনিসের উপরে আমি তো মানুষকে হাত দিয়ে বানাইছি তোদেরকে হুকুম দিয়া বানাইছি আমি তুমিও দিলাম আখ দিলাম ও আমরা তুই হারাইলাম আমরা কোথায় গেলো কোথায় বলে চেষ্টা তোমরা মানুষের সেবা করবে সেবা ফের তো সেদায় নিয়োজিত ফেরস্ত আমার সাদাই নিয়োজিত কেন কেন কেন কেন আমাকে ওই সোসাইটির ভিতরে নিতে চায় যে সোসাইটিতে ভিত্তি চাল্লা আমাকে মূল্যায়ন করবে আমি ওইখান থেকে বাহির হয়ে গেছিলাম বাড়ির দামি নি চাকার কোনো মূল্য নাই বেলালের মূল্য পর্যন্ত কেউ পৌঁছার ক্ষমতা রাখে না মধ্যে ছেড়া গেছে যুবক তোমার শ্রেণ্ট জানো না বিরুদ্ধ তোমার শাস্তা উঠার কাম জানো না ডাকে বলে উন্দুর হাদার যুবককে টাকা কি করতেছে সমস্ত কিছু বিসর্জন দিয়ে তোর কুদরতি পায় মাথাটা যায় আল্লাহ বলে সব কিছু আমি ফেরেস তাদের উপর এই যুবককে নিয়ে গর্ব করি তৃতীয় তৃতীয় তৃতীয় তৃতীয় তৃতীয় তৃতীয় যখন সবহান বলে সহান আর তারা যখন বলে সুভান পবিত্র বললি ও যুবক তোর সারা জীবনের করে নিতে আমার যখন বলে তুই মহান অল্লাহ চিকা বলে আলাই তানি ও যুবক তুই আমাকে মহান বললি আলাই তু আমি সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মর্যাদা সার্টিফিকেট প্রার্থীর কোন মস্তিদ ছা জান যুবক তোমার সেরতার দাম কত ও বিরুদ্ধ তুমি জানো না শেষ শাস্তি উঠার দাম কত বিরুদ্ধে যখন ওঠে কিচ্ছু করে নেয় নামাজ কিচ্ছু দরকার নাই হাত দুইটা উঠে দেয়া দিদি ও আল্লাহ কানাগে শুনতো যুবক বয়সে যেরকম শুনতো এখন এরকম শোনে না চক্ষু যেরকম দেখত এখন দেখে না মুখ যেরকম বলতো এখন আর বলে না জামাক যেরকম কার্যকারিতা ছিল এখন আর নাই কবরে যেরকম শক্তি ছিল এখন আর নাই হাতে যেরকম ক্ষমতা ছিল এখন আর নাই পায়ে যেরকম চলন ক্ষমতা ছিল এখন আর নাই এখন তো বিবিহ বিতাড়িত করে দিতে সব দরবারে আমার নাম হয় ওই যুবক এই বৃদ্ধ এই কথার দ্বারা ওই বৃদ্ধ মার আর বোন ওই বৃদ্ধ মহিলা পুরুষ ওই কথার দ্বারা এরকম নিষ্প হয় যেরকম আজকে তার মা তাকে জন্ম অবিরুদ্ধ তুই যদি জানছিস ভাইও মূল্যায়ন তো হলো মূল্যায়ন তো হলো এক সোসাইটির ভিত্তিতে এক জিনিসের ভিত্তিতে আর পুতালের কাছে নাই কোনো দাম নাই বেলালের কাছে আসে ওইখানে কেউ প্রচার ক্ষমতা রাখে না কোথায় গেছে যেই গরের থেকে যেতে সেও জানে না কোথায় গেছে বেলাল সবাইকে ফাঁকিয়ে দিতেন আমাকে ফাঁকিয়ে দিতে পারবেন না আপনি জান্নাত্রমণ করতেছেন আমি আপনার আগে আগে আসেন আগে আগে দেখিতোনাল বলে কোথায় গান চলে আসছে বলে হামা বক্তার শমিনে চলতেছে আর আপনাকে পদোদনী শুনাই দে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 এই ষষ্ঠ বাদে পাঠলাম বেলা ওইখানে গেলে আমার ফেটে যায় ওখানে গেলে চোখের পানি ধরে রাখতে পারে না ও বেলাল তুমি আরব না ও বেলাল তুমি সামাজিক মর্যাদায় কৃত দাস কিন্তু কোথায় পচলা তুমি যেখানে পচার কেউ ক্ষমতা রাখে না কেউ রাখে না মরার আমার আসো বেলালকে করছেন বেলাল আমাদের দরখাস্ত আমাদের জেয়ারাতে আসো না মোদিনা কেন ছেঁড়া দিলা সিরিয়ার রাজধানী দামেশকে কে কেন যেয়ে বসা গেল কি অপরাধ করলাম বেলাল যে আমাদের জেয়ারাতে আসো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 সবই পায়ে হাইটাক মাঠে যাবে বেলাল নল কুটের উপরে চড়া যাবে যে মাঠে সবের কাছ থেকে চাল্লা আমল নামা চাবে বেলালকে বলবে আলাল বেলাল শুধু একটা আদান শুনায় রাও তোমার আসান আমি সমস্ত নবীদেরকে শুনাইতে চাই সমস্ত রসুলদেরকে শুনাইতে চাই সমগ্র উম্মতকে শুনাইতে চাই আল্লাদিন আফরিনকে শুনাইতে চাই আমার সমস্ত হেরেস তাদেরকে চাই জানাতের হুদদেরকে শুনাইতে চাই দুদকের হেরেস তাদেরকে চাই আমি আল্লাহ শুনতে চাই আব্দ রাস্তায় বাধা হয় না। আফ্রিকা তার রাস্তায় বাধা হয় নাই ক্রেতার রাস্তায় বাধা হয় নাই ও রাজবাড়ি মানুষ তোমার রাস্তায় ওই জিনিস অর্জনে বাধা না কোনো জিনিস বাধা না বাঁধা না ওনারই তোমার জন্য বাঁধানা ও পুরুষ তোমার জন্য বাঁধানা যে কেউ ওই সাথে করতে পারে যে কেউ জন্য কারো দুয়ারে লুটু পুটু খায় না গড়াগড়ি করে না গরিবের দুয়ারে কড়াগড়ি করে গরিবের দুয়ারে বালিয়া খান দিয়া আমরা গরিব ঠিক না হ তোমার মিসকা আমি মিশিয়ে না অসুবিধির মসা আল্লাহ গরিব অবস্থায় রেখো গরিব অবস্থায় মৃত্যু দিও গরিবদের সাথে মাঠে উঠাও এই জন্য এরকম গরিব মরতেছে কয়েকদিন তোরা খিদায় কিচ্ছু খাইতে পারতেছে না কিচ্ছু নাই মোহাম্মদুল রসুল্লাহর প্যাকে মুখে দুনিয়ার কোনো বস্তু জাইতেছে না নাই তো ঘরে যাবে কি করে শুধু সে একা নিবার চেষ্টা করতাম কেননা গরিব কে আমাদের দিনের রংবাজ গরিব কে আমাদের দিনের বাহাদুর বাহাদুরি গরিবের হাতে আর কারো হাতে নাই মূল্যায়নের বস্তুকে অর্জন করতে পারো এই জন্য হাদিস আছে কেমন একদিন গরিবদেরকে হিসাবের জন্য ডাকবে গরিবরা বলবে উল্টায় বোঝা যাবে আল্লাহ জিজ্ঞাসা করবে আর কি কয় ফেরেস তারা বলবে সব বালি বিক্ষুবাড়ি জিজ্ঞাসা করবে না কেন বলে মা খানা দুনিয়াতে কোনো মাল মূল দেয় নাই আর সকালে আনছি বিকালে স্যার বিকালে আনছি সকালে স্যার কোন ছিল না দুনিয়াতে আবার হিসাব কি সের আল্লাহকে বলবে আল্লাহ মা পাই তাহল মাল ও নারী মাল নাই পরুয়া নাই ও পুরুষ মাল নাই পরুয়া ও যুবক মাল নাই কাছে বসবাস করা ওই বস্তুকে অর্জন ভিত্তিতে আল্লাহ তোমাকে মূল্যায়ন করবে থাকে তো দেয় নাই করে বলবে আল্লাহ মাল বলে দেন নাই এই বালিয়া সান্দির বিক্ষোভরা হিসাব দিতে রাজি না কিসের হিসাবে কেমন মাঠ সবাই মিলা গরম করে রাইবো এটা আবার কি করলো কে আমাদের মাঠ গরম কি করবো আমরা এদেরকে ঢাকো তাড়াতাড়ি লুক আর বলো বিনা হিসারে জাননাতে চলে যেতে জানাতে ভোগ করতে তারপরে জনীদেরকে জেতে কাপড় দিতে একদার শেষ লি দিতে একদোয় শেষ কাপড় জাকাত আনতে চ পর্যন্ত রঙ্গি ধরবো পাঞ্জাবি ধরবো ওই কৈজা দুনিয়াতে পদ আসান না তারপরে যাও যেন ধোনীরা খবর না পায় এরা গেছে গরিব তুমি কোনো অসুবিধা নাই সোসাইটি বানাও সোসাইটি এক সোসাইটি ওই সোসাইটিতে তুমি বাস করো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 ওই জায়গার কথা আপনাকে আমি বুঝাইতে পারবো না আমি ভাবতেছিলাম দুনিয়াটা উল্টায় গেলেই ভালো হয় পরক্ষণে উল্টাবে তো উল্টাবে কি ক্ষমতা রাখে সমগ্র জগৎকে ফেরা ক্ষমতা রাখে এই জন্য আল্লাহ রসুল বলতে এক ইমান আমল ও থাকবে ইমান আমলের সোসাইটিওয়ালা থাকবে সে সমগ্র জগৎকে কেমন আসা কোন সম্ভব না আসতে পারবে না আর আমি তাকে এতটুকু ভালোবাসি তার আমি চেহারার দিকে জগৎকে নাফর মানি আমি সীমানায় চলে আসছি এই জন্য মেরে রেস্ত আমাদের সোসাইটি হতে হবে ইমানি আমলি বাজার ইমানি আমলি ঘর ইমানি আমি মসজিদ ইমানি আমি ইমানের আমলে সোসায়টি বান আর আমলের উপরে ওঠো দাম পাবে চাইতেছি। মৃত্যু যখন ক্ষণায় আসবে কে আল্লাহ বলবে কি ধাবিলা হোলান আমার অনুক বাম্বার বান্দির কাছে যাও দুনিয়াতে আমি বড় কষ্ট দিচ্ছি বড় পরীক্ষা করছি ইমান আমলে সোসাইটি ছাড়ে নেয় রশ্মি ছাড়ে নাই আমি পুরো দুনিয়াতে পরীক্ষা করছি এখন আমার বন্দার কাছে যাও চাল্লি মালেখি আমার বন্দাকে যে আমার খালাম বলো আমার খালাম ইন্দিউরি নাহ আমি বন্ধা সাক্ষাৎ করতে চাই বলাফুল মৌত আসবে আবার আল্লাহ বলবে শোন শোন শোনা আবধি সাত আমি মৃত্যুর চাকরি আমার বন্ধার উপরে ঢালবো কালিমা তার তুমি আমার বন্ধাকে কালিমা পড়াই একটা আবধি আমার বন্ধা যেন ভুলা না যায় আমার যুবক যেন মিলা না যায় আমার বৃষ্টি যেন মিলা না যায় আমার নারী পুরুষ যেন ভুলা না যায় আমার বন্ধ যেন ভুলা না যায় তুমি তুমি পড়ায় আড়াই আখের শু হবো কামাট সারা তো আজি কিরকম আকার ভিতর থেকে তুল বাহির করে আমার গঙ্গার রুকে এরকম বাহির করবি আমার গঙ্গার সাথে তুমি কঠোর ব্যবহার করবে না কোনো কঠোর ব্যবহার করবে না আর শুনো শুনো শুনো শোনো শোনো শোনো আরে শোনো শোনো আমার বন্দা রুকে যখন বাহির করবে আর বাহির যখন বেয়া যাবে চারনাথের রেশনের কাপড়ের ভিতরে একে তুমি পেঁচা দিবে মুস্কা আন্দোলনের ভিতরে ঢুকে দিবে সোনার প্লেটে রেখা আমার কাছে পাঠায় দিবে আল্লাহ যখন রু বাহির হবে যখন ওই প্লেটে রাখবে হুকুম আসবে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 যখন আরো সে নিচে রূপসবে আর চেষ্টায় করবে আল্লাহ বলবেশ করতা ও বন্ধা বন্ধ সান্নিধ্য পুতুলাও সকাল বিকার যেন আমার সাথে সাক্ষাৎ করতে পারে এই হলো ইমান আমাদের উপরে উঠান্ড ঠিকা अभी उठन नीज सर सर सर দুনিয়াতে পোড়া থাকবে ফেরেস্তাতে চাল্লা বলবে কছকিলু কবলা আই গালু দুনিয়ার মানুষ গোসল দেু কবলা আই কপালু কাপন পড়া না পড়াও কাপড় পর্যন্ত দাঁড়া যাও আর আমার বন্দার শরীরকে স্বাগত জানাও কবরের পাশে যখন নিবে তাহ্লা বলবে কপরিস এই দুই সোসাইটি বানাও এক হলো ইমানের সোসাইটি এক হলো আমার সোসাইটি তুমি সম্পর্ক করো ইমানের সাথে তুমি সম্পর্ক করো আমার সাথে এর চিহ্ন লাগাও চোর এর জন্য লাগাও পাঠি এর জন্য চলো আগে তো মর্যাদা তুমি আল্লাহর কাছে পাবে কিরকম পাবে কেমন তুমি সকালে উঠবে আরো নিচে যে বসবে রেস্তারা উঠাবে সকালবেলা উঠে তাদের রাগ হয়ে যাবে রেস্তারা উঠবে আল্লাহ বলি তিরিশ হাজার বছর ঘুমাইতে তার কোনো ঘুম কুলা হয় না কেমতে কেমন বুঝানো তার আল্লাহ আরো সঙ্গে যাবে সকালবেলা উঠাবে বলবে তুমি এত সকালে নাস্তা করছিলাম এইখানে কি ব্যবস্থা আছে রুটি আর চান্নাতের মাছের খরিজার চাব ঠান্ডা হয়ে গেছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চাই আমনে সামনে দশ স্থানে বসে যাবে আমল নামা টাইম হাতে চলে আসবে একজন আরেকজনের দেখাবে হামুক রিতাবিয়া ইন্দি তনন তানি মোলা কিনা দেখ কয় নম্বর চান না দিতে কয় নম্বর চান তামের তুমি ঘটবে বিচার তুনিয়ায় পাঁচি লাগবে একদিন মাঝি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 জন্নতে কুায় কুনা বিচরণ হুয়া বড় হইতে কুন গাছ খাইতে বালিয়া গঙ্গির গাছ কন নানা প্রাণের গাছ খায় বড় হইতে পানি আসবে উঠবে দৌড় দেওয়ার নেবে রংবা জয়রিব আমি বলে ছিল নাহলে উন্মতুল প্রধান আমরা তুলান তারা উন্ম নাহলে উন্মতুলি পোখরের চাকরির নাথ আমরা ওই উন্মল যেটা মানুষের কল্যাণার্থে বাহির করতে আমাদেরকে ছিল নাহলে সাহেব আমরা ছিল আমাদেরকে চিনল নাহানু উন্মাত আমাদের প্রশংসায় আল্লাহ পঞ্চমুখ ছিল সমস্ত আসমানি কিতাব আমাদের প্রশংসায় পড়া ছিল সমস্ত নবী আমাদের প্রশংসায় পঞ্চমুখ ছিল আরে তুমি জানো না জানো না জানো না কি আমাদের সরিয়া তবুও তার দিন কি ধরা ছিল উন্মত আমাদের উপরে আল্লাহ আমার উন্মত দুটি যেন কেউ না জানে আল্লাহ বলে আপনার উন্মতির দুশ আমি আপনাকেও জানতে দিব না আপনিও সরেন আমি পর্দার ভিতরে হিসাব আর কিতাব নিবো যেন আমাদের উন্মতের দুশ্রুটি না জানেন তো দুজো বলবে দু চোখ তোমরা না। তাইলে আমার আগুন কিভাবে তোমরা পেট্টুতে ঘটিতে পারা যাও যেন তোমাদের মনের ছোঁয়া আমার আগুনে না লাগে মামুলি চাগে না একটা কাজ হবে দশ কিলোমিটার চওড়া কত কয়েকমিটার উপরের মাড়িটা হবে হবে ষাট কিলোমিটার নিচে যে মুখে বসতে জায়গা লাগবে একটা আমি চতুর্থবার থেকে আসাম ইয়ামানের সবচেয়ে দীর্ঘ সবচেয়ে উঁচা পাহাড় যেটা হল জামালের বা একটা রান হবে পয়বা পাহাড় শরীরের ফাটন এরকম হবে আমরা রসগুল বলতে আমি চোদ্দ তলা শিপে চড়ছি চোদ্দ তালা শিপ কয়লা আব্বা রসুল বলছে ওই জাহান নামের শরীরে ফাটবে ওই ফাটনের ভিতরে তুমিও সবচেয়ে বড় শিপ যত কর্মীকে চালাইতে তার না নিচে বাজবে না কোন পাগল তোর মোবাইল ধরা সুরের পাহাড় তুই শুনো সারাদিন আর তোকে সুর দিবে ওই সুর দিকে হুড় পর্যন্ত পাগল হয়ে যাবে তুই কোন জায়গায় আসব ব্যক্তিগত গুণ আল্লাহ বছর আল্লাহ কুয়ী আলাহ ইসলামের মতো শক্তি এক থাক্তি মুরে রাজু একশো পুরুষের যৌবন শক্তি আজকা আমরা পুরুষ না আমরা এরকম আমাদের মা বন্ধুরা আমাদের মা বোনরা মহিলা না আমরাও পুরুষ না আমাদের হলাম জেন্টস পুরুষ তো ওই ব্যক্তি যেই ব্যক্তির সম্পর্ক ইমান আর সাথে যার সোসাইটি ইমানওয়ালার আবল ওটা ছিল সাহাবাই গ্রাম এই আল্লাহ কোরআনে বসছে ছিল পুরুষ তোমাকে একশো পুরুষের যৌল শক্তি দেওয়া হবে মোহাম্মদ সাজানো আর কি আর কি আরকি আরকি আরকি আরকি আর তিনটা বাকি সাতটা হইছে। জোরদ খারণ মুস থাকবে না থাকবে না চোখে সুরবা লাগানো থাকবে যুবাস মূর্ণে যাওয়ার পরে আর তুই না আল্লাহ বলবে গান শোনাও গান শোনাবে আল্লাহ বলবে আর তুরি মিনহু একচে সুন্দর শুনতে চাও তার পছন্দ খায় বলবে মা আস্থা নামিনহু আল্লাহ একচে সুন্দর আবার কি হেতে পারে আল্লাহ টা আল্লাহ দাউদ ও দাউদা তুইও আয় দাউদ আল্লাহ ইসলাম দাউদ আলাহিসাম বলবে তুমি শোনাও দাউদ আল্লাহ ইসলাম শোনাবে সরাস তুমিও মূর্ছা যাবে জঙ্গল পর্যন্ত মূর্ছা যাবে কোন পর্যন্ত মূর্ছা যাবে তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে আতুরি দুন আস্তা বলবে কালিয়া মোহাম্মবে শোনাবে ও হো হো ওই দিন কি হবে তারপরে জিজ্ঞাসা করবে আতুরি দুন কোন বিষয়ে তুমি কোন বিশ্বায় আছো অবিনীত তুমি কোন বিশ্বায় আছো কোন নিঃশ্বায় তো হইতে তা অল্লো চলো ইমামের সাথে দৌড় এটার জন্য চেষ্টা করতে হবে এটার জন্য চোখের পানি ছড়াইতে হবে এটার জন্য রাত্রেও জানলার কাছে চাইতে হবে ওলা দিয়া দেয়াদে দিয়াদে যদি চাওয়া শক্ত না রাখতেন তো সুনারে হার ভিতরে আর বন্দার জন্য আল্লাহ এই দোয়া শিখাইতেন না সুরায় পা দরখাস্ত আল্লাহ আমাদেরকে দরখাস্ত শিখাইতেন না দরখাস্ত খরচ করতেন না আল্লাহ বলে আমার চা চা চা চা চা জানতো আর আপনি হস করছেন কেউ এখানে হাজি আছে হ্যাঁ ছাপা মারুয়া দৌড়াইছেন না দৌড়েন না হ্যাঁ এটা কি দুধ শুকায় পানি শেষ হয়ে গেছে ইসমাইল মরতে শুরু করছে আমি তো হামিদ তিন দিকে জমজম জারি হওয়া জরুরি ছিল আল্লাহ বলেন না এই তিন চাই আমরা জমজম জারি করি না আমাদের জমজম জারি হবে তখন সেটা হাজেরাও জানি না সপার থেকে মারোয়া গেলে মারোয়ার থেকে ছাপা আসলে আবার সপার থেকে জানে না সে তো আমরা বলে তো তৈরি হলে আমি এরকম কুড়া জারি করব সারা দুনিয়া সাতশো কোটি মানুষ যদি সমগ্র এখন অ্যাভ করে আর ছেড়া দেয় আর শুধু জমজমের পানিতে স্বল্প ক্ষেত্রে ব্যবহার করে দৌড়ের পিছনে ওই কুয়া চারি গোষ্ঠী তুইও তোর তুইও তৌড়া দাবি তার পিছনে কি ঘটবে তুই জানবি না এর পিছনে ঘটবে তোর ঘটবে সৃষ্টি তো সৃষ্টি আমি আল্লাহ ইস্তেকবারের জন্য রেডি হওয়া যাবো আমি আল্লাহ সালামের মালা পড়া মানে আমার কথা বুঝছেন হ্যাঁ কে কে আজকের থেকে করেন আজকের ইচ্ছা অতীতের জন্য তবা করব যা গেছে গেছে যা গেছে এই জন্য শয়ান যখন আল্লাহ কে বলতে ছিল সবটি গুমরা তাদের চিৎকার শুরু হয়ে গেছে আল্লাহ তোমার প্রিয় পাত্র তো একজন বাজবো না চার চারদিক দিয়ে গুমরা আল্লাহ তো তোমাদের কান্নার দরকার নাই দুই দিক বিড়া গেছে উপরে নিচে কয় উপরে লিখে দিয়ে কিবো যখন নামানের আগে আবার যখন আমি লিফিন ক্লিন করতে দেরি হবে না সব যুবক ও মুসলমান কেমনি বুঝাবো ওই নবী ওই নবী ওই নবী চোখের পানি কবুলো আল্লাহ সময় আসে না নবিক্রান্তি আছে বলতেছে এক বছর তিনশো পঁয়ষট্টি দিন আমার উন্মত তর বলতে পাইলে এক মাস আগে বলে একমাস উনত্রিশ তিরিশ দিয়ে নেটওয়ার সম্ভব না এক জমানা আসবে সিনেমা হল দরকার নাই যুবক আর সিনেমা সব পঞ্চাশ টিগার মধ্যে ঢুকে আছে ঠিক না যুবক রাগ হয়ে গেল না কোন সিনেমা হল এর দরকার নাই কোন দরকার নাই হ্যাঁ হ্যাঁ ইন্টারনেটের মধ্যে বইয়া সব সিনেমা দেখতে না সারা রাত্রে রাজগাড়ি কিন্তু এক মাস আগে বলে এক সপ্তাহ আগে বলে সাত দিন ঠিকড়ি পারবে না চোখের পানি থামতেছে না বলতেছে একদিন আগে একদিন চব্বিশ ঘন্টা সন্ধ্যা করবে মোমের সকালে কাপের হয়ে গেলে হাদিসের ভিতরে আছে ওই সময় আমার উন্নতর উপরে আসবে চব্বিশ ঘন্টা পারবে না চল্লিশ পঞ্চম বর চোখের পানির উপরে রকম হাসির ভিতরে ভিতরে মোহাম্মদ রসুল হাসা দিতে আর বলতে ইদানিয়া জিবরিন ইদানিয়া জিবরিন ইদানিয়া জিবরিন তাই না আমার যাবে । <Tippettand throat> <that's> ঠিক না করবেন তো একে করবেন আর তো জানতো আর আমার লোকে বলেন আল্লাহ আমাদের তোবা আল্লাহ আমাদের তাই বলেন আল্লাহ আমার তৌবা আল্লাহ আমার তওলা আমার তোবা রামান যখনওনা করে তো সমগ্র আকাশকে বাড়তি দিয়ে সুসজ্জিত করা হয় তারা জিজ্ঞেস করেন আইও না। এই সুসজ্জিত কেন এই জন্য তার খুশিতে আল্লাহ সমগ্র আকাশকে বাগতি দিয়ে সুসজ্জিত করে দ্বিতীয় আত্মের থেকে কর্ম এটার জন্য তবু লাগো দাগালেন্দ্রে হওয়ার প্রত্যন্ত আপনাদের কবুল করো যা বললাম করেন আপনাদের কোথাও আমরা অমা আহ উল্লাহবা